আলহামদুলিল্লাহ আসসালাম রহমতুল্লাহ আমরা আজকে কিছু আয়াত আছে যেগুলো আমরা নামাজে আপনার তেলাগত শুনেছেন প্রায়ই আমরা শুনি সেই আয়াতগুলো তাফসি শোনাতে আরো দরকার কারণ এইগুলো নিয়ত শুনি অর্থটা কি কত সুন্দর অর্থ আছে জন্য কত সুসংবাদ এখানে আছে যখন আল্লাহ ওয়াদা করে নিলেন চুক্তি করে নিলেন তাদের সঙ্গে যাদেরকে কিতাব দিয়েছিলেন ইতিপূর্বে ইতিপূর্বে যাদেরকে আল্লাহ তালা কিতাব দিয়েছিলেন তাদের সঙ্গে ওয়াদা চুক্তিপত্র কন্ট্রাক্ট করলেন এগ্রিমেন্ট করলেন তোমরা লোকদের জন্য সব কথা কিছুই লুকাবে না এর কোনো কথাকে লুকাবে না দিনের সব কথাকে খোলাশা করে বলে দেবে তারা তাদের এই প্রতিজ্ঞাকে এই চুক্তিকে তাদের পিছনে ফেলে দিল চুক্তি রক্ষা করল না এর বিনিময়ে তারা অল্প কিছু মূল্য জোগাড় করল বিক্রি করে দিল কিছু মূল্য খরিদ করলো কিছু মূল্য পাওয়ার চেষ্টা করলো ভাবি সমায়স তার কত খারাপ এই কেনাবেচা তারা কিছু করল এই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহতালা বলছেন তাহলে কিতাবের নবীদেরকে আল্লাহ তালা যখনই দান করেছেন প্রত্যেক নবীর সঙ্গে আল্লাহ এবং তার ওয়াদা করিয়েছেন আমার পরে যে নবী আসবেন। তার খবর যখন আসবে, তার জমানায় এইরকম চিহ্নগুলো আলামত গুলো ফুটে উঠবে তিনি এই সময় আসবেন দুনিয়ার মধ্যে এই সমস্ত আলামত দেখা দিবে তখন তার ব্যক্তিত্বর মধ্যে এইরকম কিছু পরিচয় থাকবে এগুলো তোমরা লোকদেরকে বলে যাবে যাতে করে তিনি আসলে কিতাব কোনো কষ্ট না হয় আর কিতাব নাই যাদের কাছে কাছে তারা তোমাদের জিজ্ঞেস করবে এই যে নবী আখিরি নবী এসেছেন বলে দাবি করেন তার দাবি কি ঠিক যে সমস্ত নমুন আপনাদের কিতাবে আছে সব কি ওনার মধ্যে পাওয়া গিয়েছে তোমরা সব খোলম খোলা বলে দেবে সব কিছু পরিষ্কার ভাবে বলে দেবে খবরদার কিছুই গোপন করবে না লুকাবে না এই চুক্তি তাদের সঙ্গে আমার হলো কিন্তু পানাবাদুহুয়ারা আজ হরিম তারা এই চুক্তিকে তাদের পেছনে ফেলে দিল কারণ কি দুনিয়ার কিছু কেনা বেচা দুনিয়ার স্বার্থ দুনিয়ার পজিশন দুনিয়ার পদ আর দুনিয়ার অনেক কিছু পাওয়ার সুবিধা আছে দিনের সব কথা না বললে দুনিয়ার অনেক কিছু পাওয়া যায় কিন্তু দিনের কথা সব বলে দিলে কিতাব আলাদের পক্ষে দুনিয়ার অনেক কিছু কোরবানি করে দিতে হবে তারা এই পরীক্ষায় পাশ করল না তারা দুনিয়াকে কোরবানি করতে চাইল না এবং গোপন করল তাই করেছিল ইহুদি আলিমরা খ্রিস্টান আলিমরা তখন জানা সত্ত্বেও বলল যে না যার কথা বলা হয়েছে এই মোহাম্মদ ওই আখিরি নবী না তারা সব অস্বীকার করে দিল এবং তারা কেন করলো যে তারা দুনিয়ার পাওয়ার জন্য খুব বেশি তাদের মধ্যে দুনিয়ার মজাটা ঢুকে গেল দুনিয়াকে সারা যায় না এটার মধ্যে এত মজা বলছেন। লা বিমা পরবর্তী আপনি যারা দুনিয়ার সবকিছু পেয়েছে এবং এইগুলা অনুযায়ী তারা যা কিছু করে এবং এই করার কারণে তারা অনেক ফুর্তি করে তারা যে অনেক আনন্দ করে খুব খুশিতে আসে যে তারা যা কিছু করে যাচ্ছে যা কিছু দিয়ে যাচ্ছে যা কিছু পেয়ে যাচ্ছে এটা নিয়ে তারা খুব খুশি আছে আর তারা যা করে নাই এমন কাজের জন্য তাদেরকে প্রশংসা করা হোক সেটার পাওয়ার জন্য খুব অস্থির যে কাজ না করে বাহবাকুরাইতে চায় এরকম যারা পেতে চায় বেমা আলম ইয়াফ তারা এগুলা করে দিয়ে তারা খুব ফুর্তিতে আছে এগুলা দেখে আপনি মনে করেন না ফলে যে এই সমস্ত মুনাফিকে গাদ্দারি করার কারণে তারা আল্লাহর কাছ থেকে আশা আদাব থেকে মুক্তি পেয়ে যাবে পরিত্রাণ পেয়ে যাবে নাজাত পেয়ে যাবে আপনি কখনো এমনটি ভাববেন না আল্লাহম আদাবুল আলিম বরং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এখানে ইমাম রহমতুল কিতাব আহলে কিতাবের ওলামাদের জন্য এখানে আল্লাহর পক্ষ থেকে সাংঘাতিক কড়া ফরমান এসেছে ডিক্লারেশন এসেছে খবরদার তাদের নবীর কাছ থেকে যে সমস্ত ইনফরমেশন পেয়েছে আখেরি নবী সম্পর্কে এগুলো তারা যদি না বলে কোন দিনের গোপন করে তাহলে কিবর ইহুদ্দিন নাসারা আলেমরা তারা লুকিয়ে ফেললো আখিরি নবীর খবর যেন অন্যরা না পায় তারা সে ব্যাপারে গাদ্দারি করে বসলো কিন্তু শুধু তাদের জন্য এখানে এই তাদের জন্য শুধুমাত্র এখানে সতর্কবাণী নয় হাজা এই নবীর সতর্ক সতর্কবাণী রয়েছে এই উম্মতের আলেম ওলামারা দিন দ্বার দিনের দ্বারা পতাকা বহন করে তারা যদি দিনের কোনো কিছু ঠিক মতো না বলে গোপন করে লুকিয়ে রাখে তাদের জন্য কঠিন শাস্তি আছে এই কথাও এখানে আছে কোন লোক যারা এলম আছে সে তাকে যদি কোন মাসালা কোন বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হয় কিন্তু সে কোন স্বার্থের কারণে কোন ভয়ের কারণে কোনো পদ প্রদূষণের লোভের কারণে হারানোর আশঙ্কার সে যদি হক কথাটা না বলে তাহলে কেমতদিন তার মুখের মধ্যে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে আলিম বললাম বড় পরীক্ষার মধ্যে আছেন ঠিক কিনা বড় বিপদে আছেন যদি হক কথা না বলে আর হক কথা বলতে গেলে দুনিয়া সব মানুষ কি খুশি হয় ইমাম সাহেব হক কথা সবসময় বললে সব অনুসলী খুশি হবেন নাকি কমিটির লোকেরা খুশি হবেন নাকি এই আছেন। আর আল্লাহ তিনি নবী করিম সাল বলেছেন আল্লা ওয়ারাসুলা ইমাল ওলামা ওয়ারাসুলা ওলামারা হচ্ছে নবীদের উত্তরাধিকারী নবীদের ওয়ারিশ। নবীদের উত্তরাধিকারী নবীরা চলে গেছেন তাদের উত্তরাধিকারী হয়েছে না আলেমরা হাদিসে বলা হয়েছে তখন নবীরা দিনারান নবীরা কিসের উত্তরাধিকার বানিয়ে গেলেন কিসের মি কিসের মিরাফ দিয়ে গেলেন টাকা পয়সা এগুলোর কোনো ধন দৌলত রেখে যান নাই আলেমদেরকে নবীদের ধনের উত্তরাধিকারী হবে টাকা পয়সার উত্তরাধিকারী হবে দিনার হামের উত্তরাধিকার হবে না জিম্মাদারি দিয়ে গেছেন এলএমের ওয়ারিস মানিয়ে গিয়েছেন যে আলিমকে ঠিক মতো ধরে এবং তার হক আদায় করে সে বড় সৌভাগ্যের অধিকারী হয়ে গেল কিন্তু যে আলেম এই হক আদায় করলো না লুকিয়ে ফেললো সুবিধা মতো একটু বলে আর একটু বলে না সবাই কি রকম মনে করে চেহারার দিকে তাকায় নিজের থাকবে কিনা দায়িত্ব থাকবে কিনা নাকি ওনাকে আউট করে দেওয়া হবে এগুলো সব হিসাব করে এই সেই অনুযায়ী কথা বলে তাহলে মুশকিল আছে তার জন্য কেমতের দিন তার চেহারা আগুনে লাগাম পরিয়ে দেওয়া হবে নাসালিয়া তাহলে আলেম আলামাদেরকে তাদেরকে হক দিন এর কাজ পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে এই সমস্ত স্বার্থের উদ্দেশ্যে উঠতে উঠতে হবে ব্যাপারটা কি অনেক কঠিন এবং এই হক কাজ করতে গিয়ে আলেম আলামা সারা এই গত পনেরোশ শতাব্দীতে যে জীবন উন্নতের পার হয়েছে আলে মোলামার হক কথা বলার কারণে সব সময় কি খুব সম্মানিত ছিলেন হালুয়া রুটি মোরগ পোলাও খেয়েছেন বসে বসে নাকি ইমাম আবু হানিফ কোথায় মৃত্যু হয়েছে জেলের ভিতরে কে ঢুকিয়েছেন ওনাকে জেলের মধ্যে মনসুর তৎকালীন সরকার ইমাম মালিক পিটানো হয়েছে ওনার হাত পরে অসুস্থ হয়ে পড়ে এই হাতটা দিয়ে তারা তিনের হাত বানতে পারেননি এভাবে নামাজে দাঁড়িয়ে হাত ছেড়ে দিতে হয়েছে ইমাম শাফি রহমতুল্লা আলাই মাথার উপরে এরকম করে চাবি দিয়ে মেরেছে ওনার এখানে অনেক রক্ত পড়েছে ইমাম আমাদের হাম্বার রহমতুল্লাহ আলাইকে কোড়া দিয়ে পিটানো হয়েছে সারা বাগদাদের রাস্তায় ঘোরানো হয়েছে বহু বর্ষার জেলে বন্দী করে রাখা হয়েছে এইগুলো উন্মতের সব সবসময় চলে এসেছে আজও পর্যন্ত আসে না নাই আলেমাদেরকে এই হক দিনের কাজ করে যেতে হবে তাদের জীবনে বাধার এই পাহাড়ে অনেক আলেমকে ফাঁসির কাঠে ঝুলানো হয়েছে হত্যা করা হয়েছে তো এই জমানায় দেখে লোকেরা যদি ঘাবড়িয়ে যায় সব জমানাই তাই সব জমানায় তাই হয়েছে তো আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে খুব কঠিন আল্লাহ তালা আলেম আলমাদেরকে এই দায়িত্বের জিম্মাদারি বুঝার তৌফিক দান করুন এবং পালন করার জন্য হিম্মত দান করুন এর পরের আয়াতে আল্লাহ বলছেন যে যারা এই দুনিয়া পেয়ে দিনকে কম্প্রাইজ করে ফেললো আর কিছু কাজ করে তারাও কিছু মনে হয় তাদেরও কিছু পদ পদ পজিশন আছে কিছু আলিমালাও দুনিয়াতে আছে। সরকারি পজিশন পায় খুব তাদেরকে বড় বড় পজিশন দেওয়া হয় খুব দেওয়া হয় তারাও খুব পায় আর তারা পেয়ে খুব খুশি খুব বড় পজিশন দখল করে বসে আছে। তাদের অনেক নাম কাম ছড়িয়ে গেল তা আল্লাহ বলেন যে এইগুলো যারা এনজয় করে এই দুনিয়াকে যারা খরিদ করে নিয়েছে আখেরাতের বিনিময়ে কেন তারা করে এই কাজটা করে কেন সমান কালী দুনিয়ার কিছু বিনিময় পাওয়ার জন্য দুনিয়ার পজিশন পদ টাকা পয়সা ইত্যাদি সম্মান পজিশন এগুলো পাওয়া এই সমস্ত কিছু পায় আর যারা দিনের কাজ করে তাদেরকে অসম্মানিত করার চেষ্টা করা হয় তাদের নামে বিভিন্ন রকমের আজে বাজে কথা লাগিয়ে দিয়ে তাদেরকে তাদের চরিত্রে কলঙ্ক লেপণের চেষ্টা করা হয় আর এদেরকে খুব সাম সবকাতে ফলাও করে প্রকাশ করা হয় পেশ করা হয় তো এই যে তারা পায় দুনিয়া পেলো পজিশন পেলো টাকা পয়সা পেলো গদি পেলো তাই অনেক সামান্য কিছু এই দুনিয়ার বিনিময়ে দিনকে আখে রাখতে বিক্রি করে দিল কত খারাপ তারা খরিদ করল কতই খারাপ তাদের জন্য আদা তাদের জন্য এটা আগুন জাহান্নানের আর তারা এটার জন্য খুব খুব তারা নাম করাইতে চায় তারাই খুব ভালো কাজ করতেছে তারাই খুব ভালো মানুষ সবাই তাদের ভাবা করুক প্রশংসা করুক তা আল্লাহ তালা নবী করিম সালেন যে এদের এরকম অবস্থা দেখে আপনি কখনোই ভাববেন না যে তারা আল্লাহর কাছ থেকে নিস্তার পেয়ে যাচ্ছে কঠিন আল্লাহ আছে তো এই জমানার আলিম ও দিন দা তারা দিনের কারণে আজকে নিগৃহীত হচ্ছে নির্যাতিত হচ্ছে তাদের জন্য এখানে সান্ত্বনার খবর আল্লাহ তালা দিচ্ছে তোমরা যদি নির্যাতিত হয়ে যাও দিনের কারণে তোমরা তারা তারা খুব লাফালাফি লম্পম্প দেখাচ্ছে তারা খুব গৌরব করছে মনে করো না তারা আল্লাহর আল্লাহ থেকে নিস্তার পেয়ে যাচ্ছে তাদের কঠিন আলাপ অপেক্ষা করছে আর অপর অপর দিক থেকে উল্টো দিক থেকে যারা আল্লাহ তালার জন্য নির্যাতিত হবে দিনের কারণে তাদের সম্মান আল্লাহর কাছে কি আরো বাড়বে না কমবে আরো বাড়বে তাদেরকে আল্লাহ তালা আরো অনেক আখেরাতে তাদের যতই দুনিয়াতে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে যতই দুনিয়াতে তাদের বদনাম করা হচ্ছে ততই আল্লাহর কাছে তাদের সান বলন্দ হয়ে যাচ্ছে আখেরাতে সব দেখা যাবে এগুলো সব সুস্পষ্ট হয়ে যাবে হক বাতেল সত্য মিথ্যা আর কোন কিছু লুকোচুরি খেলতে পারবে আর কোন মিডিয়া অপপ্রপ্রচার করা সুযোগ পাবে সমস্ত কিছু প্রকাশিত হয়ে যাবে তারপর আল্লাহ তালা বলছেন আকাশ এবং জমিনের ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে তো আজকে তো দেখা যায় অন্যান্য মানুষের হাতে আছে তাই তাই তো মনে হয় যা খুশি যাকে খুশি মারছে যাকে খুঁজছি পজিশন দিচ্ছে বিচার নাই আচার নাই কোন ইনসাফ নাই সব তো মানুষ করছে তো কিছু কিছু লোক মনে করে তো আল্লাহর হাতে সব ক্ষমতা থাকলে তো দুনিয়ার মানুষের উল্টা পাল্টা করে কেন আল্লাহ একটু কয়েক দিনের জন্য সুযোগ দেন আল্লাহর কাছে সব লেখা আছে একদম সময় মেতা ফি আজালিম মুসাম্মা সুনির্দিষ্ট করে ডেট এবং টাইম দেওয়া আছে কখন কাকে জালিমকে কিভাবে ধরতে হয় আল্লাহ তালা কাছে সব প্ল্যান করা আছে এর মধ্যে আল্লাহ সব ক্ষমতা রাখেন এদের ক্ষমতাটা অত্যন্ত সাময়িক আল্লাহ তালা নিজে কয়েকদিন দেখলেন তারা কি করে এটা কি পরীক্ষা করছেন শুধুমাত্র মোমেনদেরও পরীক্ষা হচ্ছে জালিমদেরও পরীক্ষা হচ্ছে মোমেনরা কতটুকু সবর করছে না ফেরাপ হয়ে যাচ্ছে আল্লাহ তালার এই জান্নাত পেতে হলে কোরবানি করে করে জান্নাতকে করছে তার জন্য তারা রেডি আছে আর জালিমরা ক্ষমতা পেয়ে কি করছে সেটাও আল্লাহ তালা দেখছেন কিন্তু ফাইনাল ক্ষমতা আলটিমেট পাওয়ার ইন দা হ্যান্ড অফ আল্লাহ আল্লাহর হাতে ক্ষমতা রয়েই গেছে তিনি যখন চাইবেন তখন ব্যবহার করে ফেলবেন এরপর আল্লাহ রবীন্দ্রদেরকে যারা সত্যিকার ইমানদার তাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে আমরা যে হয়ে দুনিয়ার দিকে ছুটি নিয়ে ব্যস্ত হয়ে যায় আল্লাহর কথা ভুলেই যায় দুনিয়া দারি বাজার মার্কেট ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ঘর বাড়ি হ্যাঁ ছেলে মেয়ে স্ত্রী স্বামী এত ব্যস্ত হয়ে যায় আল্লাহকে ডাকার কথা মনেও থাকে না ভুলেই যাই সারাদিন আর যারা এর চেয়ে বেশি গাফেল হয়ে গেছে এগুলোর দিকে মোটেই ভূক্ষেপ করা শুধু দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন তিনি যে আসেন তার কাছে আল্লাহ আল্লাহ এগুলোর দিকে যারা দেখে না তাকায় না শিক্ষা নেয় না তারা কত দুর্ভাগ্যের অধিকারী আর যারা এগুলো থেকে প্রাকৃতিক সৃষ্টি থেকে আল্লাহ সৃষ্টি যে প্রকৃতি আল্লাহ সৃষ্টি করে রেখেছেন বা লুকগুলো আছে এইগুলোতে দেখে দেখে আল্লাহর নিদর্শন যারা খুঁজে পায় তাদের আল্লাহ তালা এখানে স্বীকৃতি দিচ্ছেন প্রশংসা করছেন আরদি নিশ্চয়ই আকাশ এবং জমিন এর সৃষ্টির মধ্যে রাত এবং দিনের আবর্তন বিবর্তনের মধ্যে যারা সত্যিকার জ্ঞানী তারা সত্যিকার বিবেক বুদ্ধি সম্পন্ন তাদের জন্য অনেক নিশানা নিদর্শন চিহ্ন গুলো রয়েছে আকাশটা কিরকম কি চিহ্ন কি নিশানা আছে আল্লাহর কুদরতের আল্লাহর সৃষ্টির আল্লাহর ক্ষমতা ফিরতে ফা ইহা অচ্চা ইহা কত উঁচু আকাশটা আর কত প্রশস্ত কত বিশাল এত বড় একটা না, এত বড় একটা সাদ। বেগাই রাদিন তারাও নাহা কতগুলো খুঁটি আছে সেখানে একটা খুঁটিও নাই তোমরা দেখতে পাচ্ছ না কোনো খুঁটি আছে কে ধরে রেখেছে আসমানকে এভাবে সূর্যকে ফিট করে রেখে দিয়েছে কে চন্দ্রকে ফিট করে রেখে দিয়েছেন কে এতগুলো সুন্দর তারকা তারাগুলোকে সাজিয়ে রেখেছেন কে বল এমনকি অনেক মাথার উপরে আর নিচে এই যে মেঘ ঝুলে থাকে মেঘগুলো ঘুরে বেড়ায় কে ধরে রাখেন সেখানে গেলে আর কাছে থেকে দেখা যায় তাই না মাঝে মাঝে এত ঘন প্লেন উপর দিয়ে যখন যাই মনে চার প্লেনটা যদি থামতো এখানে একটু হাততে পারতাম দেখতে পারতাম আর কাছে থেকে ধরে ধরে কেমন লাগছে কি অপূর্ব ক্ষমতার অধিকারী আল্লাহ পানিকে ওখানে ধরে রেখেছে জমিন থেকে পানি উঠে মেঘের হালতে রেখেছেন যখন প্রয়োজন যেখানে তিনি হুকুম দেন সেখানে যারা বৃষ্টি হয়ে যায় এই সিস্টেম কিভাবে চলছে কিভাবে কাজ করছে এর মধ্যে কি কোন চিন্তা করার বিষয় নেই আল্লাহর কুদরতের কোনদর্শন কি খুঁজে পাওয়া যায় না এখানে এরপরে এই জমিনটা যে এত প্রশস্ত হয়ে ছড়িয়ে আছে হ্যাঁ এই জমিনের মধ্যে কি কি আছে এই জমিনের মধ্যে শুধু একটি জমিনের টুকরা নয় কোনো জায়গায় উঁচু কোন জায়গায় নিচু কোনো জায়গায় পাহাড় পর্বত বিশাল এভারেস্ট হিমালয় পর্বত কোন জায়গায় সমতল ভূমি কোন জায়গায় নেই কোন জায়গায় সাগর সমুদ্র মহাসাগর নদীগুলো কলকল করে বেয়ে যাচ্ছে যখন প্লেনে জার্নি করেন তখন নদীগুলো কোথায় কিভাবে আছে দেখা যায় তাই না চিকন চিকন নদীগুলো মনে হয় যেন ড্রয়িং করা এই যে নর্দমার মত এদিকে ওদিকে যাচ্ছে তখন উপর থেকে বোঝা যায় কিভাবে আল্লাহতালা জমিনে নদীগুলোকে এই শাখা প্রশাখা দিয়ে প্রসারিত করে দিয়েছেন কোনো জায়গায় ধুদু মরুভূমি কোন জায়গায় সবুজ শ্যামল কোন জায়গায় পাহাড়িয়া জমিন পাথরে পরিপূর্ণ কোন জাকার মাটি লাল লাল মাটিয়া জাকার নাম মাটি একটু লাল লাল মাই পাহাড় সেটাও একই অবস্থা লালচে মাটি কোন জায়গার মাটি একটু কালো কোন জায়গায় কত সুন্দর ফসল হয় কোনো জায়গায় কত সুন্দর ফুল ফুটে থাকে বিভিন্ন জায়গায় বনাঞ্চল সুন্দরবন থেকে শুরু করে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আল্লাহ সৃষ্টি করে রেখেছেন এরপরে এখানে আরো কত কি কত সৃষ্টি আছে এই জমিনের মধ্যে জমিনের উপরে আছে কত রকমের মানুষ সারা কত রকমের প্রাণী কত রকমের জীবজন্তু কতগুলো খাওয়ার জন্য কতগুলো দেখার জন্য কতগুলো কাজে লাগানোর জন্য কতগুলো বিক্রি করার জন্য কতগুলো চিড়িয়াখানায় নিয়ে দেখে মানুষ দেখতে পাবে সুন্দর লাগবে কত পাক পাখালি কত সুন্দর মিচির ডাক তাদের গায়ের রং কত সুন্দর এক এক পাখি দেখলে কত রং গায়ের মধ্যে আর এত সুন্দর ডিজাইন করা জন্মগত হয়ে কিভাবে এগুলো বেড়ে উঠে এত ডিজাইন নিয়ে এতে মাটির উপরে যেগুলো আমরা দেখি আবার মাটির নিচে কত কিছু আছে আমরা দেখিও না যে মাটির উপরে বসবাস করি তার নিচে থেকে কি বের করছে তেল বের করছে কি তেল কোথায় রাখা আছে সেটা বের করে গাড়ি করে চলছে সোনার উপা কত কিছু আছে মাটির নিচ থেকে সোনা বের করে এনে মানুষ কি সুন্দর অলকাল বাড়িয়ে মহিলারা এই অলঙ্কার পাওয়ার জন্য অস্থির হয়ে আছে কত মণিমুক্ত রতন লুকিয়ে আছে সাগরের নিচে মাটির নিচে কত নিয়ামত আল্লাহ তালা রেখে দিয়েছেন এগুলো দেখে কি আল্লাহ সৃষ্টির কথা একটু মনে পড়ে না আল্লাহর ক্ষুদ্রতের কথা মনে পড়ে না কত সাদের জিনিস আল্লাহ তৈরি করেছেন মিষ্টি আছে তিতা আছে টক আছে ঝাল আছে সব খান এই মাটির মিষ্টিতে এত মিষ্টি আম আসে আমের চারা আসে সেখান থেকে আম হয় এত স্বাদ এত সুস্বাদু আঙ্গুর আসে তাই না এখান থেকে আবার ঝাল মরিচ আসে সোহান কি আশ্চর্য কথা এখান থেকে আবার এই তিতা করলা আসে এবং পাশাপাশি এগুলো রোপন করেন পাশে রাখেন। কিভাবে একই মাটি থেকে আসছে তাই না সোহান এত কারি খরচ এত ক্ষমতা আল্লাহ তালার এইগুলো দেখে আল্লাহ তালার কাছে এগুলো দেখে শিক্ষা নেওয়া দরকার উলিলাল বাপ সত্যিকার জ্ঞানী লোকজন কত চিহ্ন কি চিহ্ন কি নিদর্শন যে আল্লাহর এত ক্ষমতা আল্লাহর এত কুদরতিং পাওয়ার অফ আল্লাহ আমাদের সামনে ঘুরাঘুরি করছে অন্য আয়াত আল্লাহ তালা বলেছেন আনহা দেখে না। এগুলোর দিকে লক্ষ্য করে না শিক্ষা নেয় না আল্লাহ সম্পর্কে চিন্তা করে না অনেক আয়াত আকাশ জমিনে তারা দেখতে পায় তাদের সামনে দিয়ে আসে চলে যায় তারা সেগুলোকে অতিক্রম করে আনহা হামেদুন তারা সেগুলো থেকে চেহারা ফিরিয়ে নেয় মুখ ফিরিয়ে নেয় একটুও চিন্তা করে না এত সুন্দর সৃষ্টি আল্লাহ তালার কিন্তু যারা সত্যিকার জ্ঞানী আকেল বিবেক সম্পন্ন এগুলো তাদের দৃষ্টি এড়াতে পারে না তারা যখনই দেখে তখনই তাদের আল্লাহ আল্লাহতালার কথা মনে পড়ে এই যে দেখে এবং মনে পড়ে এটা দেখে তারা আল্লাহকে ভুলতে পারে না তারা যেখানে যায় সেখানেই আল্লাহকে খুঁজে পায় সবকিছুর মধ্যেই সবকিছুকে দেখেই আল্লাহ তাদের সৃষ্টিকর্তার কথা মনে পড়ে সৃষ্টিকে দেখলেই সৃষ্টি সৃষ্টিকর্তার কথা মনে পড়ে সৃষ্টির এই সমস্ত সৌন্দর্য দেখলে সৃষ্টির এই সমস্ত কারুকার্য দেখলে সৃষ্টির এই সমস্ত বৈচিত্র্য দেখলে স্রষ্টার ক্ষমতা তাদের কাছে ফুটে তারা গাফেল হয়ে যেতে পারে না মোমেন গাফেল হতে পারে সব সবসময় আল্লাহ তারা ধ্যান খেয়াল এবং অস্তিত্বের কথা তার মাথায় থাকে ঘুরে আল্লা দিন আল্লাহ আল্লাহ ওরাই জ্ঞানী সত্যিকার অর্থে যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহর কত ভুলে যায় না দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় তারা সকল হালতেই তাদের জীবনে আল্লাহকে স্মরণ করে গাফিল হয়ে থাকে না এখানে তিন হালতের কথা আসছে এক হালত হল দাঁড়ানো মানুষের জীবনে আরেক হালত হল বসা আরেক হালত হলো আমাদের তিন পজিশনে স্বাভাবিক আছে অথবা বসায় রিল্যাক্সে আসে অথবা শুয়ে আছে তিনটা পজিশনে আমাদের জীবনে সবসময় বেশি সময় কাঠেন এই তিন হালতেই আল্লাহ তালা সম্পর্কে রিকির ফিকির করার চিন্তা করার অবকাশ আছে তিন হালতে তারা করে এবং এই তিনটা হালত আমাদের জীবনে সকল হালতের প্রতিনিধিত্ব করে আমরা যেকোনো কাজ করি যে কোনো হরকত করি জীবনে যে যেকোনো মুভমেন্ট করি ওই অবস্থায় আল্লাহ তালাকে ডাকা তো এখানে দুটো জিনিস একটা স্মরণ রাখা ভুলে না যাওয়া গাফেল না হওয়া মনের মধ্যে আল্লাহ তালার রেকের ফেকের ধ্যান খেয়াল থাকা এটা যেমন এদিকের মধ্যে আসে ইয়াদুণার মধ্যে আসে আরেকটা আছে যে আল্লাহ তালাকে প্রশংসা করার জন্য শকর জানানোর জন্য কৃতজ্ঞতা স্বীকার করার জন্য বিভিন্ন দোয়া দরুতে আজ তার মুখের মধ্যে থাকে কোন কাজে আল্লাহকে ডাকার কথা নাই কোন কাজ শুরু এবং শেষে আল্লাহ নাম নেওয়ার কথা নাই বরং সেই কাজটার কথা প্রায় কাজের মধ্যেই আগে পরে কি আছে বিশেষ একটা দোয়া আছে আর যে কাজে দোয়া নাই শুরু করতে হয় কোনটা দিয়ে কমপক্ষে বিসমিল্লা মুভমেন্টের জীবনের কোন মুভমেন্ট কোন কাজ কোন হরকত আল্লা নাম ছাড়া আল্লাহ খেয়াল করা ছাড়া করা ঠিক হবে না হতে পারে না হয়ে গেলে আমরা গাফেল হয়ে যাব। এই বিভিন্ন দোয়া দেওয়া হয়েছে যাতে করে আমরা ভুলে না যাই আল্লাহকে স্মরণ করি গাড়িতে উঠতে বাড়িতে ঢুকতে টয়লেটে যেতে বের হওয়ার পরে এভাবে প্রচুর দোয়া দিয়ে আল্লাহ তালাকে স্মরণ করার কথা বলা হয়েছে সুন্দর দোয়াগুলো গুলো হ্যাঁ সকাল বেলার দোয়া আগের দোয়াগুলো এইভাবে করে প্রচুর দিয়ে আমাদের জীবনকে আল্লাহ ডিপলি চিন্তা করেসলামা ওয়াহ আসমান জমিনের অনেক কিছু নিয়ে তারা চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা করে তারা হাসান বসরি রহমতুল্লাহ আলী বলেন সম্পর্কে এই সৃষ্টির কলা কৌশল হেকমত এগুলো নিয়ে চিন্তা করা গোটা রাত্রের নফল এবাদতের চেয়ে উত্তম আল্লাহ সৃষ্টির দিকে তাকিয়ে আপনি সাগরের পাশে গিয়েছেন একটু একটু বিশ্রাম নিতে গিয়েছেন অথবা একটু রিক্রিয়ে গিয়েছেন আউটিং এ গিয়েছেন সাগরের তীরে গিয়েছেন পাহাড়ের উপরে উঠেছেন সুন্দর একটা বনাঞ্চলে গিয়েছেন সুন্দর একটা পার্কে গিয়েছেন সেখানে গিয়ে যদি ওই সমস্ত জায়গায় এখন গেলেও তো মুসিবত খালি ওখানে মুনকার মুখ চতুর্পাশে ঘোরাঘুরি করে খালি গুনার জিনিস তার চতুর্পাশে ঘোরাঘুরি করে কিন্তু যদি চোখে ঘুরিয়ে নেওয়া যায় আল্লাহ আল্লাহ তারা হয় না এরকম লেকের মধ্যে কত রকমের হাঁস দেখে আল্লাহ সৃষ্টির কথা মনে করেন তাফাক্কর করেন কিছুক্ষণ চিন্তা করা এক রাতের ইবাদত করাচ্ছে বেশি স্বভাব হবে যে আমার আল্লাহ কত মহান তার ক্ষমতা কত তার কুদরত কত আবার চিন্তা অনেক কিছু আছে চিন্তা করা যায় আমি যে আল্লাহর এত মহান আল্লাহর বান্দা। তার এত ক্ষমতা তার হুকুম মানার কথা আমি কতটুকু দেওয়ার জন্য ইহা আল্লাহ আমি কি রেডি আছি তিনি আবার বলেছেন আল ফেকরা তুমির হাসান বান্দা চিন্তা করা আল্লাহর সাম নিয়ে তোমার সঙ্গে আল্লা সম্পর্ককে চিন্তা করা তুমি কোথায় আছো আল্লাহ সাথে এটা তোমার একটা আয়না স্বরূপ তোমার গুণাগুলোকে আর তোমার ধরবে। তুমি এই বিগত জীবনে কি পরিমাণ করেছ আর কি পরিমাণ গুণা হয়েছে তোমাকে দেখিয়ে দেবে তাহলে চিন্তা ভাবনা করা দরকার এই চিন্তাটা হচ্ছে দ্বিতীয় চিন্তাটা হচ্ছে মানুষ মহাসভার দৃষ্টিতে চিন্তা করবে আত্মসমালোচনা করবে নিদের আমল নিয়ে তার ভিতরে ওয়ারি সৃষ্টি হবে আমার আমলের পরিমাণ কি করছি আমি কি নিয়ে যাচ্ছি আল্লাহ এটাও দরকার আছে চিন্তা করা ঈশা আলা থেকে আলাই বর্ণনা করেছেন ওনার থেকে পাওয়া গেছে তু বা ইমানোরান ঈশা আলাহিসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য সুসংবাদ যার একটু রেস্ট নিতে গেলে কাইল করলে তার মধ্যে বা কথা বললে যদি কথার অর্থ হয় তার কথার মধ্যে শিক্ষণীয় বিষয় পাওয়া যায় অসমত তাফাকর আর যিনি যখন চুপ করে থাকেন ওই লোকটা চুপ করে থাকলে সেখানে তিনি তাফাক্কর চিন্তা করেন চিন্তা ভাবনা করেন এই যে লাইনে ভাবনা কথা এসেছে অনবজরুহ আবরান যখন দেখেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন তাহলে তিনটি কাজ একটা লোকে সৌভাগ্য তিনি যখন কথা বলেন কথার মধ্যে নসিহত পাওয়া যায় কথার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় থাকে লোকেরা তার কথা থেকে অনেক কিছু শিখতে পারে আর যখন চুপ করে থাকেন তার চুপ করার মধ্যে তাফাক্কর আছে চিন্তা ভাবনা ধ্যান খেয়াল আছে আল্লাহ সম্পর্কে তার সৃষ্টি সম্পর্কে নিজের সঙ্গে আল্লাহর সম্পর্ক সম্পর্কে নিজের আমল সম্পর্কে তার চুপ করে থাকা বেকার সময় নষ্ট হয় না এই ধ্যান খেয়ালে আছেন তিনি আর যখন দিকে তাকান দেখেন আল্লাহর সৃষ্টি নিয়ে তিনি চিন্তা করেন এখন তাকানোর ক্ষেত্রে আবার খেয়াল করতে হবে এই যে না যায় জিনিস দিকে ভালো করে তাকাই এত সুন্দর করে আল্লাহ তারা ক্যামে বানাইছে না ওইটা নয় কোন কোন কবি বাজে কথা লিখেছে কবিরা তো ফিকুল্লি ওয়া দিহাইমুন তারা সমস্যা গলিতে সবগুলা ঢুকে ভালো ঢুকে মন্দ গলিতেও ঢুকে দেখতে হবে কোন দিকে যেদিকে তাকানো আল্লাহ হালাল করে দিয়েছেন যেখানে তাকানো দিকে তাকাতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ আমাদেরকে গবদের বাঁচানো সিভ করুন আল্লাহ আমাদেরকে দৃষ্টি নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন এখন এইর করার জন্য ওলামেস রহমতুল্লাহ আল আসমতুল্লা বলেছেন হেলো কেরা মাঝে মধ্যে কবর যে আড়াত করো এটা তোমাদেরকে চিন্তা ভাবনা করতে সাহায্য করবে করবে না কবরের পাশে যখন দফন করতে যাই মনে পড়ে যে আমি তো আসবো একদিন এই লোকগুলো কি হালতে আছে কি অবস্থা তাদের যাচ্ছে আবার কি অবস্থা হবে মৌকাভাবে কুলু বেক অন্তর দিয়ে এই সমস্ত দৃশ্যকে অবলোকন করো আর চিন্তা করো অন্তরের মধ্যে ভাবনা কর আর দুই দল যাচ্ছে আল্লাহর কাছে এক একদল জান্নাতি হয়ে যাচ্ছে আরেক দল জাহান্নামি হয়ে যাচ্ছে চিন্তা করো তুমি কোন দলের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর কাছে যাচ্ছ আসের কুলুবাকুম আবদান এখন দিকরা না বন্দি করে রাখা হবে আগুন দিয়ে জ্বালানো হবে ও ক্যান কি আমি তারপরে তিনি এই কথাগুলো যখন নসিহত করতেন তিনি নিজে কান্দতেন এমন ভাবে বেহতেন কান্তে কানতে আত্মসমালোচনা করতে চাইতেন নিজের মনের মধ্যে আল্লাহর ভয় বেশি করে ঢুকাতে চাইতেন মাঝে মধ্যে তিনি কোন পরিত্যক্ত ঘর। যেগুলো লোকেরা ফেলে চলে গেছে ওই সমস্ত বাড়ি ঘরে যেতেন আর আর খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে নিজে একটু উঁচু আওয়াজে বাড়ি ঘর এখানে পূর্বপুরুষরা তারা এক সময় বসবাস করেছে তারা তাদের পরিবার প্রজন্ন এখানে নেই এই পূর্বপুরুষ গুলো যারা এখানে ছিল বসবাস করেছে এই সমস্ত ঘরে থেকেছে তারা আজকে কোথায় তোমার বাসিন্দারা কোথায় শহরকে মাটির নিচে তলিয়ে দিয়েছে সমস্ত মানুষকে আগুনে লাভায় খেয়ে ফেলেছে আগুনের লাভায় খাওয়া মানুষগুলোর অস্তিত্ব এখনো সেখানে আছে। অনেকে গিয়েছেন দেখতে এবং সেই শহরে ছিল বেশ এটা প্রতিষ্ঠিত ছিল দুনিয়ার মধ্যে খুব নাম করা ছিল সেটা চিন্ন মাটি খুঁড়ে এখনো আছে ওইটা দেখার জন্য বহু পর্যটক এখনো ওখানে যায় কিন্তু সেখানে গিয়ে কি মনে করে ওই কথা মনে করে তারা এখন কোথায় কোন হালতে আছে কেউ চিন্তা করে না তে অমর আনহ এই জন্য পরিত্যক্ত বাড়িঘর পরিত্যক্ত শহরে গিয়ে এরকম করে ডাকতেন নিজেকে মনে করে দেওয়ার জন্য এরপরে ক্রমুলা নামিনে কালবিহি বেকদরে তিলকাল গাছলা যে ব্যক্তি দুনিয়ার আকর্ষণের জিনিসগুলো তাকিয়ে শুধু আকর্ষণ অনুভব করে হাইরে হলিডেলে থেকে খালি এগুলো চিন্তা করে তাহলে ইন্তামাশ আমিন বাসরে কালবিহি বিখাদ দুনিয়ার দিকে যত বিমোহিত হয়ে যায় যত আকর্ষণে পড়ে তত তার অন্তর থেকে আল্লাহ তালা নূর সরাইয়ে নিয়ে যান আর সেখানে গাফলতির অন্ধকার ঢেলে দেন এজন্য আকর্ষণ দেখে এগুলো করবেন এত সুন্দর গাড়ি চালায় যদি একটা গাড়ি কিনতে পারতাম জীবন হয়ে এত সুন্দর বাড়িতে কি আরামে থাকে একটা বাগান বাড়ি বানিয়ে চাহারিয়ে এরকম সৌভাগ্যের অধিকার যদি আমি হতাম আফসুস করে খালি তাহলে ওই আফসোসের কারণে তার অন্তরের মধ্যে গাফলতি ঢুকে যায় বরঞ্চ শুকর আদায় করি আল্লাহ রেখেছেন হাফি রহমতুল একজন নাম করা আমলদার ব্যক্তি ছিলেন আলিম ছিলেন তিনি বলেন মানুষ যদি আল্লাহ তালার বিশাল ক্ষমতা তার মহত্ত তার সান নিয়ে চিন্তা করতো আর বুঝতো তাহলে তারা গুণার দিকে যেতে পারত না ইসা আলাইসালাম থেকে কাশী রহমতুল আরো বলেছেন আদম তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো আদাম আদম কি দুর্বল অনেক শক্তিশালী নাকি অনেক ক্ষমতার অধিকারী বিশাল বাহিনী আছে বনিয় আদম সবাই দিফ সবাই দুর্বল কোন দুনিয়া দায়ীফ তুমি দুনিয়া এরকম দুর্বল মনে করেই থাক কখনই নিজেকে মহাশক্তিশালী মনে করো না আমি সবই পারি উনি সবই পারেন এরকম দাবি করেন কেউ কেউ আর পারেন না শুধু উনি পারবেন মানুষের এত গর্ব এত অহংকার এত দাপট বত্তা খেতে মেসাজে দাবাইতেন হে লোকটি তুমি নিজেকে দুর্বল মনে করো আর মসজিদকে তোমার ঘর মনে কর আল্লাহর ঘরে মসজিদে আসলে শান্তি বেশি পাও তুমি এটাই তোমার শান্তির ঠিকানা যেন হয়ে যায় আর তোমার কান্না চোখেও আল্লাহর কাছে চোখের পানি যত পড়বে তত কি ক্ষতি হবে না লাভ হবে যত পানি আসা বন্ধ হয়ে যাবে তত ক্ষতি হয়ে যাবে সব আর তোমার শরীরকে কে সবর শিখাও বেশি করে শুধু আরাম আয়েসের দিকে শরীরকে শুধু আরাম আয়েসের দিকে আমরা তৈরি করছি নতুন নতুন জিনিস কিনি আগব পত্র কিনি কত নতুন টেকনোলজি আসছে এগুলো ঘর বাড়ি সাজাই কিভাবে আরাম ভাবে খালি এগুলো কিনি দেখলে না কিনি মনে চায় না ঠিক না আর শরীর হয়ে যায় অলস বেকার খালি আরাম শেষ রাতে উঠতে পারি না খাবার এত সুন্দর বিছানা এত সুন্দর আরামকে দ্বারা এত সুন্দর থাকার ঘরকে সাজিয়ে নিয়েছি ওকাল কালবাকাল ফেকর আর তোমার অন্তরকে ফেকর শিখাও ফেকের রাখো কালকে রেজেক নিয়ে এত চিন্তা না ওটা আল্লাহর কাছে আজিজ রহমতুল্লাহ আলাই একদিন খুব কাঁদলেন তিনি কান্নার থামে না ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলেন এত কান্নাকাটি করছেন কেন আকাঙ্ক্ষা তীব্র হয়ে গেল সে কথা মনে করে আমি চিন্তা করলাম যে দুনিয়ার এই মজা এত ক্ষণস্থায়ী তার জন্য কেন আমার মন ছুটেছিল দুনিয়া যত মজাই থাকুক সেই মজার শেষে দেখা যায় আবার কষ্ট হারামের দিকে যাবো চুরি করবো আরেকজনকে ঠকাব বকিল হয়ে যাবে কৃপন হয়ে যাব তে এভাবে করে দুনিয়ার মধ্যে ক্ষতি ছাড়া কিছু নেই এই কিছু দেখে একজন মুমিন চিন্তা করে ফিকের করে আর বলে কি আসমান আপনার সৃষ্টি বেহুদা বেকার নয় বেহুদার কাজ সৃষ্টি করেননি প্রত্যেকটি সৃষ্টির পিছনে অপূর্ব রহস্য রয়েছে হেকমত রয়েছে এর পিছনে বিরাট উদ্দেশ্য রয়েছে এগুলো কোনোটাই বেকার আপনি সৃষ্টি করেননি সুন্দর সৃষ্টি আপনি বেকার সৃষ্টি করেননি সবকিছু বেকার সৃষ্টি করেনি কোনটাই শুধুমাত্র আমাদের ক্ষতি এর মধ্যেই কিছু না কিছু কল্যাণ আছে যেগুলো অকল্যাণ আছে সেগুলোর কিছু কল্যাণ আছে সাপ আমাদের ক্ষতি করে তাই না সাপ আলাদা কেন সৃষ্টি করেন না এত ক্ষতিকর জিনিস তার মধ্যেও কল্যাণ আছে সাপের বৃষ্টি সবচেয়ে দামি ওষুধ তৈরি হয় সাপ যদি কোনো জায়গায় না থাকে কোনো দেশে না থাকে সেই দেশে ইঁদুর বেশি হবে কারণ সাপ ইঁদুর খেয়েটে আরো অনেক প্রকার মাকড় যেগুলো আমাদের ফসল টসল বিভিন্ন ক্ষতি করে অনেকগুলো খেটে সাপ করে দেয় এইভাবে আপনি গবেষণা করলে দেখবেন যে ক্ষতিকার সৃষ্টির মধ্যেও কিছু কারণ আছে কিছু কল্যাণ আছে মাটি খুললে মাটি নিচে কতগুলো কেঁচও পাওয়া যায় তাই না এই কেঁচুগুলো মনে হয় যে কোনো কাজে খামাই মাটি নিচে সৃষ্টি করে রাখছে কিন্তু যারা বিজ্ঞানী তারা বলে এগুলো তো হলো মানে আসল জমিনকে উর্বর করার জন্য ফসলের জন্য এভাবে চষে চষে চষে বেড়ানো উপরে চাষ করি যে ওই চাষের তুলনায় নিচের চাষটা জমিনকে অনেক বেশি উর্বর করে নিচের চাষটা করে কে এই কেচো যে জমিনে বেশি কেঁচো আছে ওই জমিনে বেশি ফসল হবে কৃষি বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করে দেখেন এভাবে আল্লাহ সৃষ্টির অনেক তাৎপর্য রয়েছে রব্বা মা আল্লাহ এগুলোকে আপনি বাতির বেকার সৃষ্টি করেননি আর আমাদেরকে সৃষ্টি করেছেন এই গোটা সৃষ্টি তো আমাদেরকে কেন্দ্র করেই তাই না সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন আশ মখলুকাতের জন্য সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ অলাকাৎকারকে বলেছিলত করো আমার শুকর আদায় করছেন কেন আমাদেরটা ও বেহতার সৃষ্টি করেননি আমাদেরকে বেকার সৃষ্টি করেননি আমাদের সৃষ্টি করা একটা আছে আফা হাসিব তোমরা কি মনে করেছি বেহুদা বেকার কোন মহান উদ্দেশ্য নাই এর পিছনে এর পিছনে কোন ব্যাপার সাংঘাতিক কিছু নাই আর একদিন তোমরা আমার কাছে ফেরত আসবে না এই দুনিয়ায় তোমরা কি করবে আমল কিনিয়ে আসছ দেখার জন্য সৃষ্টি করেছি হিসাব দেওয়ার জন্যে এবং জানার যাহার নাম রেডি করে রাখা আছে তার বিনিময়ে তোমাদের পুরস্কার বা শাস্তির জন্য সৃষ্টি আমার সৃষ্টি একটা বিশাল উদ্দেশ্যে করা হয়েছে আল্লাবাদত করে আমি আল্লাহ আমি চিন্তা করি আমার টাকা পয়সা দরকার চাকরি বাকরি দরকার ব্যবসা বাণিজ্য দরকার আমার বাড়ি করতে হবে আমার ছেলে মেয়েকে এই সবকিছু দিতে হবে এইগুলোর জন্য আমার সৃষ্টি হয়েছে টাকা কত জমা রাখলাম খালি খরচ হয়ে যাচ্ছে কিছু জমা রাখার জন্য আমার সৃষ্টি হয়েছে এগুলো আমরা মনে করি বেশি বেশি করে যে আমল করে যেতে হবে যে এবার তার ব্যাপারটা হয়ে যায় কম ক্ষেপণ করি এই যদি রুটিন নেই। আমরা কতক্ষণ আল্লাহর এ বাদতের রাইট কাজে ব্যয় করি আর কতক্ষণ শুধু আমাদের দুনিয়া শান্তি সুখের জন্য আর উন্নতি প্রগতিক টাকা পয়সার জন্য করি হিসাব করেন তো দেখি তিন ভাগের এক ভাগ হবে এক ভাগ হবে যদি আল্লাহ হিসাবে কবুল করবেন সেগুলো শর্ত যদি পূরণ হয় নিয়োগ যদি সুন্দর থাকে সেখানে অত্যন্ত জরুরি কিন্তু সংসার দুনিয়া এগুলোর জন্য যদি আমাদের কোরআন সহি সময় না হয় সকাল সন্ধ্যার জিগের পড়ার সময় না হয় একটু নকল বাদাত সুযোগ না হয় আমাদের শুধুমাত্র ফরস পড়েই আমরা জোড়া শুরু করি দুনিয়ার পিছনে তাহলে এটা কতটুকু এই সৃষ্টি সবকিছু আপনি বেকার সৃষ্টি করেননি তাহলে আপনি আমাদেরকে তার শোভা আপনি কত পবিত্র সোভানাকা এইখানে মাঝখানে বলা হয়েছে কেন কিছু বেকার সৃষ্টি করেনাকা আপনি পবিত্র তার মানে আপনি বেহুদা কাজ করা থেকে অনেক পবিত্র করেছেন তার মধ্যে বড় একটা অবজেক্টিভ আছে বড় উদ্দেশ্য আছে এখানে পাহাড় সৃষ্টি করেছেন কেন এখানে নদী নালা কেন সৃষ্টি করেছেন এই সব কিছুর মধ্যে আল্লাহ কি আছে অনেক গুড় রহস্য আছে অনেক হেকমত আছে সুন্দর জিনিস দেখে আল্লাহর একটু প্রশংসা করলাম স্বীকৃতি দিলাম এখন আল্লাহর কাছে দরখাস্ত দেয় আল্লাহ আমার অবস্থা কাহিল ফাকে না আদাবান্নার আল্লাহ মেহরবানি করে আমাকে জাহান্ন আগুন থেকে বাঁচিয়ে দে আল্লাহ আপনি আমাকে আগুন থেকে বাঁচান তাহলে এত সুন্দর দৃশ্য দেখে একদম পার্কে যাব সুন্দর বাগান দেখতে যাব আমরা নদী নালা পর্বত জায়গায় দেখতে যাব সেখানে আমরা দেখে বলা দরকার আল্লাহ এত সুন্দর সৃষ্টি আপনি খামাখা বেহুদা বেকার সৃষ্টি করেননি সভান আপনি অনেক পবিত্র আপনি মহান আর কিছু লোক তো ওখানে আরো বেহু মানে আরো ফাহা কাজ মুনকারের দিকে এগিয়ে যায় এই সমস্ত হলিডে স্পট মধ্যে আরো গুনা বেশি হয় আর ওইখানে যদি কোনো মমির বান্ধা যায় আল্লাহকে বেশি করে ডাকা উচিত যেখানে মানুষ বেশি গুণা করে মানুষকে আল্লাহকে ভুলে যায় গাফিল হয়ে যায় ওই জায়গায় আল্লাহকে ডাকার মধ্যে সব বেশি কোন কোনো সাহাবি যখন বাজার একদম পিকে আছে কোন জায়গায় আমাদের দেশে হাট আছে না হাট বেলা কি জমা জমে না এরকম সাহাবিরা যখন মদিনায় বাজার বসত বাজার পিক চাইবি তখন কিছু সাহাবি বাজারে যেতেন শুধু আল্লাহকে জিকের করার জন্য কারণ এখানে মানুষ সবচেয়ে বেশি গাফেল যেখানে মানুষ সবচেয়ে বেশি গাফেল থাকে ওইখানে আল্লাহকে ধিকার করার ব্যাপার আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ হয়ে যায় সবাই গাফেল হয়ে আসে আপনি যখন প্লেন জার্নি করেন অনেক সময় দেখবেন যে প্লেনের মধ্যে আপনি জার্নি করছেন আপনি একলা নামাজ পড়ছেন আর কেউ পড়ছে না এরকম মাঝে মাঝে হয় না সেখানে আপনি আল্লাহকে বেশি করে ডাকেন যে আল্লাহ তুমি কত মেহরবানি করেছ আমার প্রতি সবগুলো গাফিল হয়ে আছে। আর এখন তো টিভির মধ্যে খালি ওই বিভিন্ন রকমের টেলিভিশন আছে ফিট করে দেওয়া তাই না বিভিন্ন ফিল্ম আসছে অনেক মুন কারো আসছে বিভিন্ন কেউ মদ ঘাবছে কেউ গান শুনছে কেউ নাচ দেখছে কেউ নিজের চোখের গুণা করছে আর আপনি ওখানে আল্লাহকে যদি ডাকেন নামাজটা পড়েন সে আল্লাহর কাছে সকাল সন্ধ্যা টাইম অনুযায়ী যে কেউ গুলো পড়েন আর মুখস্তালাবাদ করেন তারা বেহুদা সময় নষ্ট করছে তাহলে আল্লাহ তাল কাছে আপনার আমল মজবুত হয়ে যাচ্ছে আপনি আল্লাহ হয়ে যাচ্ছেন এই যে গাফিলের জায়গায় আপনি আল্লাহকে ডাকছেন মানুষ যখন বাজারের দিকে যায় তখন একটা সুন্দর দোয়া পড়ার কথা গাফেলের জায়গায় ঢুকছে এই দোয়াটা যদি পড়ে তাহলে আল্লাহ তারা দান করেন এভাবে আল্লাহ রব আলিন অপুরন্ত নেই দান করেন যখন মানুষ গাফলতের জায়গায় আল্লাহকে ডাকে গাফিল হয়ে যাওয়াটা বড় ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা বলেছে আল্লাহকে বেশি করে ডাকো তা কুমিল গাফের অন্তর্ভুক্ত চিন্তা করে ফিকের করে আল্লাহকে আল্লাহর কাছে দোয়াদার খরচ দেওয়া শুরু করে দেয় আল্লাহ আমাকে যখন আগুন থেকে বাঁচান আর দোয়া করে রব্বানা ইন্না কেমান তু দেখে হেয়া আমাদের রব আপনি যাকে জাহান নামে ঢুকিয়ে দেন আগুনের মধ্যে ঢুকিয়ে দেন তাকে আপনি সাংঘাতিক অপদস্থ করে দেন। তার সে মহা ক্ষতিগ্রস্ত হয়ে গেল অপদস্থ হয়ে গেল তার দুনিয়ার মান ইজ্জতের এই পজিশন সব বেকার হয়ে পুড়ে সাই হয়ে মারাত্মক অপদস্থ হয়ে যাবে সেখানে ওমানি মিনা মিনান সর আর দারা জালিম যারা এরকম আল্লাহকে ডাকেনি এবাদাত করেনি। হয়েছিল দুনিয়ার মধ্যে ক্ষমতা চর্চা করেছে ক্ষমতা আল্লাহর জন্য রাখেনি নিজের হাতে সব ক্ষমতা দখল করে মনে করেছে সরাকে ধরাকে সর জ্ঞান করেছে এই জালেমদের জন্য যখন তাদেরকে আজাবের মধ্যে ডুবিয়ে মারা হবে জাহান নামে তাদেরকে ফেলে দেওয়া হবে তাদের কোনো সাথী উপকারী করে তাদেরকে উদ্ধার করার জন্য কাউকে খুঁজে পাওয়া যাবে কাউকে পাওয়া যাবে আজকে ডাক দিলে তাদের অনেক সাঙ্গ আছে আজকে তাদের অনেক বড় গ্যাং আছে হ্যাঁ আজকে তাদের মস্তান বাহিনী আছে আজকে তাদের পুলিশ আছে আছে, আজকে তাদের সব রকমের অস্ত্র করবে তাদের কথা নির্যাতন চালিয়ে দেবে তাদের কথায় যাকে খুশি তাই তারা করে দেবে এরকম তাদের তাদের প্রতি কেউ আক্রমণ করলে তাদের হেফাজতের জন্য এরা ছুটে আসবে দুনিয়ার মধ্যে কিন্তু আখেরাতে কেউ আসবে কেউ আসবে না কোনও কেউ থাকবে না তাদেরকে একাইশ কানে পুরতে হবে রব আমরা একদম ডাকালা এসেছে ডেকে বলে ডাক দিয়ে বলে আল্লাহর দিকে ইমানের দিকে ডাকে যে তোমাদের রবের প্রতি ইমান আনো আমরা ইমান এনেছি এই যিনি ডাক দিয়েছেন তিনি কে আল্লাহর নবী প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন আমাদের জন্য আখরি নবী পাঠিয়েছেন তিনি ডাক দিয়ে গেছেন সে ডাক আমরা শুনেছি ওনার জবান থেকে না শুনলেও ডাক আমাদের কাছে চলে এসেছে কেমন পর্যন্ত আসতে থাকবে তিনি ওয়াহি নিয়ে এসেছেন কোরআন হাদিস নিয়ে এসেছেন এই যে কথাগুলো আছে এগুলো আমরা শুনতে পেয়েছি আর শুনে আল্লাহ আপনি মেহরবানি করেছেন আমরা সাড়া দিয়েছি তারা ডাক দিয়েছেন লিল ইমানে আল্লা ইমানদার হওয়ার পরেও ইমানের পথে চলার পরেও তো গুনা হয়ে যায় আল্লাহ আমাদের গুনা গুলোকে আপনি মাফ করে দেন ফেরান্না সাই আমাদের অপকর্মগুলো থেকে আমাদেরকে সাফ করে দেন এগুলো থেকে আমাদেরকে আল্লাহ পাক করে দেন এগুলো সরিয়ে দেন আমাদের কাছ থেকে আল্লাহ আর যারা তাদের সঙ্গেই আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যুর পরে তাদের সঙ্গে সঙ্গে করে দিন ওই দলের অন্তর্ভুক্ত করুন আল হেকনা বিশন আল্লাহ নে সঙ্গে আমাদের নাম লিখিয়ে দিন এর মধ্যে আমাদের লিস্টের নাম ঢুকিয়ে দিন ময়দানে যখন হাসর করবেন সঙ্গে আল্লাহ আমাদের হাসর করে দিন যে যেরকম আমল করবে যার সঙ্গে চলবে তার সঙ্গে তার হাসর হবে এরকম গুণাকারদের সঙ্গে চলা তাদের সঙ্গে তারা বলে আল্লাহর কাছে দোয়া করে আমাদের রব আপনি আপনার নবীদের সঙ্গে ওয়াদা করেছেন সেটা আপনি দান করুন আর দিন অপমানিত করবেন না হে আল্লাহ নবীদের সঙ্গে ওয়াদা করেছেন কি এই যে কষ্ট করে নোমল করলে আল্লাহকে ভুলি ভুলে না গেলে আল্লাহকে ডাকলে শরীরের মতো চললে জান্লাতে নিয়ে আমত মতো দিন রেডি করে রাখা হয়েছে কোনদিন কল্পনা হয়নি এত সুন্দর নেয়ামত রেখেছেন আল্লাহ সেটা আমাদেরকে দান করুন মাঘ ফেরাতের খবর রহমতের খবর দিয়েছেন আমাদেরকে মাফ করে দিবেন রহমত করবেন সেটা আমাদেরকে নসিব করুন আল্লাহ আপনি কখনো লঙ্ঘন করেন না আপনি করেন এই আয়াতগুলো নবী করিম সালগুলো ইসলাম থেকে শুরু করে কোনো কোনো আয়াতে আসে এরপরে প্রায় দশটি আয়াত থেকে একশো পর্যন্ত এই আয়াতগুলো আল্লাহ তালা পড়তে একশো আটানব্বই পর্যন্ত এই আয়গুলো তিনি পড়তেন প্রায় রাতের বেলা তিনি এই আয়াতগুলো পড়তেন এই আয়াতগুলো পড়তেন ওকে আর কি আয়াত হাদিস এসেছে যে ইবনে আব্বাস আনহা বলেন বিত্তা খালা ইমুনা আমার খালা ছিলেন মাইমোনা রাদহা তিনি নবী করিম বিবি আমি যখন ওনার ঘমে ঘরে ঘুমিয়েছিলাম তিনি তো ছোট্ট বালক ছিলেন নবী করিম সাল্লাম আহ উনার বিবি সবাইকে নিয়ে রাতে মিটিং করলেন এই ঘরের মধ্যে সেদিনের সবাইকে নিয়ে আহ আর যখন রাতের শেষ তিন বাঘের এক ভাগ চলে আসলো ঘুম থেকে উঠে গেলেন ফনাদামায় আকাশের দিকে তাকালেন তখন রাতের তারকাগুলো দেখা যাচ্ছিলো অথবা চন্দ্র দেখা যাচ্ছিল আল্লাহ আরসের দিকে তাকালেন আর পড়লেন এই আয়াতগুলো থেকে শুরু করে লেগুল আলবাব কমপক্ষে আয়াতগুলো তিনি কিছু নামাজ পড়া শুরু করলেন তাহাজ নামাজ বেতের এবং তাহাজুদ মিলিয়ে কত রাখাত পড়লেন এগারো রকাত পড়লেন এরপরে আজান হয়ে গেল বেলা আন আজান দিলেন তারপরে তিনি দুই রাখাত শূন্য পড়লেন এরপরে মসজিদে গিয়ে তিনি ফজর ইমামতি করলেন এভাবে তিনি আব্বাস করলেন তিনি ফজের পর্যন্ত আমল করলেন অন্যেরতে আসছে নবী করিম সাল আল্লাহাম রাতের শেষ দিকে এইভাবে তাকালেন আসমানের দিকে আর এই আয়াতগুলো পড়লেন তারপরে তিনি একটু দোয়া অ্যাড করলেন করলেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন এই আয়াতগুলো শেষ করে এই আয়াতের মধ্যে দোয়া আছে তাই না অনেকগুলো মোনাজাত আছে এরপর তিনি আল্লাহ মোনাজাত আল্লাহমজা আলফি কালবি নুরা মসজিদে যাওয়ার সময় তাহাজ পরে ফজের পরাদ মসজিদে যাওয়ার সময় এই দোয়াটা পড়া আল্লাহ আলফি কালবি নুরা হে আল্লাহ আমার অন্তরে নূর দেন অফিস নূরা আমার চোখে নূর দেন অফি আমার কানে নূর দেন অফি বাসারি নুরা আমার চোখে নূর দেন আমার নিচে দিয়ে নূর দেন আর আল্লাহ কেয়ামতের দিন আমার জন্য বড় নূরের ব্যবস্থা করে দেন যে নূরের লাই দিয়ে অন্ধকারের আমি পার হয়ে আমি এবং আব্দুল্লাহ নগম রাহ আনু এবং সবাই মিলে গেলাম কার কাছে আয়েশ রাহ আনহার কাছে ওনার কাছে গিয়ে দেখা করলাম তখন ওবায়দ ছিলেন ওনাকে লক্ষ্য করে পর্দার অন্তরাল থেকে মা বললেনা দিন পরে আসে দেখা করতে আসো না কেনা তখন তিনি বললেন যে এক কবি বলেছেন বেশি বেশি ভিজিট করেন অল্প মাঝে মধ্যে আসো তাহলে মহব্বত বাড়বে বেশি আসলে মহব্বত কমে যায় এই আপনার সঙ্গে পাতলা পাতলা দেখা করতে আসে তখন ইমর রাদিয়ালা নহমা তিনি বললেন তিনি বলেন আচ্ছা আপনার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে ওনার জীবনের স্মৃতি থেকে কিছু কথা আমাদের শিক্ষা আছে এগুলো একটু বলে আমরা সময় নষ্ট না করে দেখে যাই হাক তিনি তখন কাঁদলেন নবী করিমসালামের স্মৃতির কথা মনে তিনি তখন কান্দিন চোখে পানি চলে আসলো আসল অকল আল্লু আমরু হুকান হে আবদুল্লাহ নমর কি বলবো ওনা সব কিছুর মধ্যেই তো আশ্চর্যের বিষয় আছে সব কিছুর মধ্যেই অসাধারণ সব কিছুর মধ্যেই তো শিক্ষা রয়েছে আতানি ফিলতি হাত্তা মাস্তা জেল তাহ জেল দি তিনি আমার রাতে যেদিন ওনার সঙ্গে নির্ধারিত আছে ওই রাতে আমার সঙ্গে শুইতে আসলেন আমার শরীরের চামড়ার সঙ্গে ওনার শরীরের চামড়াটা যখন মিলে তিনি শুইলেন কিছুক্ষণ এভাবে থাকলেন তারপর আমার সঙ্গে থেকে তিনি উঠে গেলেন বললেন দাঁড়িয়ে আব্বা দিলি রব্বি আজ আয়সা আমাকে ছেড়ে দাও এখন আমি একটু উঠি আমার রবের একটু ইবাদত করি ফাকুল তো আল্লাহ করবা কি রাসুল আল্লাহ আপনার সঙ্গ তো আমার খুবই আমি মিস করি আপনাকে আর সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে থাকতে আমার মনে চায় ওয়াইনি ওহাইব্যান তা কিন্তু আবার এটাও আমি চাই যে আপনি আপনার রবের ইবাদত করতে চাইলে আমি বাধা দেই না আরো গেলেন উদু করলেন খুব বেশি পানি ব্যবহার করেনি একটু হালকা ভাবে উদু করলেন তারপরে তিনি নামাজ পড়তে দাঁড়ালেন এখন থাকলেন ওনা দাড়িগুলো ভিজে গেল সিমা সাজাদা সাজেদার মধ্যে চলে গেলেন শুয়ে শুয়ে কান্দতে থাকলেন চোখের পানি তখনও পড়ছে বেলাল আদাল আনহু ওনাকে আজানের খবর দিলেন সকালবেলা টাইম হজার টাইম হয়ে গেছে খবর দিলেন তারপরে আমি কান্দবো না তুমি জানো কি আজকে রাত্রে কোন আয়াতগুলা আমার নাজিল হয়েছে তারপরে তিনি বললেন আমাদের সময় শেষ হয়ে গেল তারপরে আল্লাহ তালা বলছেন যে এই যে দোয়া করা হয়েছে আয়াতগুলোর মধ্যে মুনা জাত আসছে এগুলার জবাব আল্লাহ তালা দিচ্ছেন আগামী সপ্তাহে এই জবাবগুলো আল্লাহ পক্ষ থেকে আমরা শুনবো ইনশাআ